অধিকার আছে হানাফি মে বলার কেন আল্লাহ আল্লাহ স্বীকৃতি দিয়েছেন যেখানে ভিন্ন ভিন্ন মধাবকে শহীদের হাদি সে আল্লাহ রসুল স্বীকৃতি দিয়েছেন সেখানে যারা মজাব বিরুদ্ধে কথা বলে এরা নিশ্চয়ই হ্যাটনবাজ আশা করি আপনারা এতক্ষণের আলোচনার দ্বারা কে কে ফরবে না কেনবে কেনবে না পড়লে গুণা হবে না না হবে সমাধান পরিষ্কার পাইলেন কিনা সুরাতুল ফাতেরা ফরবে সুরাতুল ফাতে মজাবিরা ফরবে না সহিফের হাদিস মত শাফি মজাবিরা পরে পাবে সব হানাফি মজাবিরা না পরে পাবে সব তারা হবে ফেতলাবাস কথা বুঝলেন কিনা কিন্তু সমস্যা দাঁড়াবে তখন যখন না মানে সাফি মজাব না মানে হানাফিজ এ আপনাদের একটা উদাহরণ দিচ্ছি শুনে ধরেন একটা কথার কথা আপনারা যে এলাকায় থাকেন এলাকায় সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার চারজন বাস্তবে চারজন থেকে বেশি হতে পারে কম হতে পারে আমি উদাহরণ এক রুগী রে তার ডাক্তার বলে দিল তোমার আমাশার যে অবস্থা এইটা তেমন কিছু নয় তুমি শুধু জাল খাবে না তুমি শুধু গরম জিনিস খাবে না ঠান্ডা ফানি ফেট ভরে খাবে এতেই তোমার চিকিৎসা হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয় ডাক্তার বলল হালকা কিছু ওষুধ খেতে হবে তৃতীয় ডাক্তারকে তৃতীয় রুগীকে তৃতীয় ডাক্তার বলল তোমার হালকা ওষুধ খেলে হবে না নিয়মিত তিন মেলা ওষুধ খেতে হবে চতুর্থ রুগীকে চতুর্থ ডাক্তার বললো তোমার শুধু তিন মেলা ওষুধ খেতে হবে না কঠোরভাবে নিয়ম পালন করে চলতে হবে বলেন তো চার ডাক্তারের একমত না চিকিৎসা গ্রহণ করলে সরকারি কোনো আছে নাই কিন্তু এই চার রুগীর কোন একটা রুগী যদি প্রথম ডাক্তারের কথাও মানলো না দ্বিতীয় ডাক্তারের ব্যবস্থাও নিল না তৃতীয় ডাক্তারের প্রেসক্রিপশনও গ্রহণ করল না চতুর্থ ডাক্তারের কথা মতো ঔষধ খাইল না ফতের ক্যানভাসারের কথায় আলমদের যুগ আলেম যেহেতু বর্তমান দুনিয়াতে কেউ নাই কাজী ইসলামী সমাধান হয় তহা নাফি মজাব থেকে নিতে হবে না হয় সাফি মজাব থেকে নিতে হবে না হয় মজাব থেকে নিতে হবে না হয় হামি মজাব থেকে নিতে হবে যে কয় আমি না সে তো যেমন ভাবে রুগী যেমন কোনো ডাক্তারের ব্যবস্থা না নিয়ে নিজে নিজে ওষুধ খাইলেও দোষ না খাইলেও দোষ ঠিক তেমনি ভাবে যে কোনো মজাব মানে না এ চূড়ায় ফাতেও দোষ না হলেও দোষ হানাফিরা না ফরলেও ওসব, সাহি ফরলেও সব কিন্তু যে মজাব মানে না হ্যাঁ আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তাতে যেমন মজাহাবের ভিন্ন ভিন্ন মজহাবের ভিন্ন ভিন্ন মত আছে আমি যদি হাফি মজাবি হয়ে দেখি আমি না আমি না ফরেই সব আপনি যদি সাফি মজাবি হয়ে দেখেন আপনি পরে এবার কোন থাকে না কিন্তু যাদের আর কোনো কাজ নাই দ্বন্দ্ব লাগানির ফদ বের করছে নিজের তারে শুদ্ধ আরো তাকে ভুল বলে এই সমস্ত আমাদেরকে পরিহার করা দরকার এরা যে সমস্ত বিষয় নিয়ে বর্তমান সমাজে বাজি করছে এর মধ্যে একটা হলো না সমাধান না কোন মজাব অনুসরণ না করলে কি হবে পড়লেও দোষ না করলেও দোষ কথা বুঝলেন কিনা দেখুন যে সমস্ত বিষয় নিয়ে এরা ফেতনবাজি করে এর মধ্যে আরেকটা বিষয় হলো হাত বাঁধার ব্যাপার সিনাই হাত বাদার কথা তাহলে হারাফি মজাবের মজাবের সমাধানটা কত চমৎকার উভয় হাদিস করা হলো যারা বলে মজাব না হাদিস এদের নারীরাও সিনায় হাত বাঁধে দলিল কি দিয়া বহারি দিয়ে ইমাম বহারি রহমতুল্লাহ আলহির একজন উস্তাদের নাম মক্কি ইবনে ইব্রাহিম মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদের নাম বাবার বাবা কয় আবু হানিফা বহারির বাবার বাবা আবু হানিফা বহারির উস্তাদের উস্তাদ আর ইমাম রহমতুল্লাহ আলী আমরা সবাইকে শ্রদ্ধা করি আমরা সবাইকে শ্রদ্ধা করি কিন্তু মজাব ভিন্ন ভিন্ন সব মজাবে পালন করলে আর এক মজাবকে ভুল এইটা হলো আমাদের আদর্শ এইটা জমাতের আদর্শ বুঝতে হবে স্মরণ রাখতে হবে ভুলক্ষা দিয়া দাঙ্গায় নিতে হবে এই দাঙ্গার কোন ব্যবস্থা মজাব পালনের মধ্যে নাই ইমাম বহারি রহমতুল্লাহ আলহি ইমাম আবুহানিপা রহমতুল্লাহ আলহির ছাত্রের ছাত্র দুই রকম হাদিস আমল করবে পুরুষেরা সুতরাং যারা নারী পুরুষ সবাই সিনাই হাত বাঁধেদ নিচে হাত বাঁধে না একটা হলো হাত বাদ ন আর একটা হলো কাতার সুদা করার সময় আল্লা কোন কিতাবের হাদিস হাদিস কাদে কাঁধে মিলাইয়া কাতার সুদা করো আমার সাথে শিক্ষা দিচ্ছেন হাদিস রাসুল বলেন তুমরা না কাতার সুদা করো কাদে কাট মিলিয়ে পায়ে পা মিলিয়ে দুই জিনিস মিলাইয়া কাতার সুদা করার কথা একটা হলো কাঁধ মিলাইয়া আর পা আগে কাঁধ মিলাও মিলাও বলো কাঁধে কাঁধ মিলা নির কাঁধে দেওয়া না বরাবর করা তুমি যে ভাবে বলো আমি সে ভাবে মানব বল কিভাবে যদি বলো কাদের কাঁধ লাগাইয়া দেওয়া তোমার ডান পাশের লোকের কাদের ঠ্যাং সরানিটা হাদিসের হাদিসে হাদিসে আছে না হাদিসেরও সরানির কথা কোনো হাদিসে নাই মধ্যে কথা কোনো হাদিসে নাই কাজে এখন বলো কি করতে হবে বাধ্য হইয়া বলতে হবে এখানে মিলানি অর্থ লাগানি নয় মিলানি অর্থ বরাবর করা তাহলে কাজ যেমন দুই সাইড প্যানের সাথে কাজ বরাবর করলে কাতার সুদা হয় ঠিক তেমনি দুই সাইড সাথে পা লাগাইয়ে দিলে কাতার সুদা হয় না বরাবর করলে কাতার সুদা হয় যে সমস্ত বিষয় নিয়ে মজাব মতে মালিক মতে এই চারো মজাব মতে যারা নামাজ কাতার সুদা করার জন্য দাঁড়াবে এদের দুই পায়ের মধ্যখানে কমপক্ষে চার আঙ্গুল থেকে আদাত ফাঁক থাকবে এবার বলেন আপনারা কোন মাদ পালন করেন হারাফি চাই রাঙ্গুল আর আদাতের বেশি ফাঁক রাখার কোনো ব্যবস্থা নাই আপনি সাফি মাদন করেন নিষেঙ্গুল আদার আপনি মালিকি মাদক পালন করেন দুই ভাইয়ের মধ্যে চারাঙ্গুল আদার আপনি হাম্বলি মাদাপ পালন করেন দুই ভাইয়ের মধ্যে নিচে চারাঙ্গুল উফরে আদার এর কম ফাঁক রাখারও কোনো ব্যবস্থা কোনো মাজাবে নাই এর বেশি সরানিরও কোনো ব্যবস্থা কোনো মজাবে নাই কেন হাদিসে সরানি কোনো কথাই নাই যে সমস্ত বিষয় নিয়ে এর মধ্যে আরেকটা হলো আমিন বলাটা হলো সুরে ফাতেহার ফরে আমিনলা হানাফি মজাব মতে সুন্নত শাফি মজাব মতে সুন্নত মালিকী মজাপ মতে সুন্নত হাম্বলি মজাব মতে সুন্নত সুরে ফাতেহা ইমাম সাহেব নামাজে সুরে ফাতেহা ফরার পর মুক্তিদের জন্য আমিন বলা বলার চারমাবে হানাফি হইলেও তবে এই আমিন জুরে বলবো না আসতে বলবো। হাদিস দুই প্রকার হাদিস দুই প্রকার কোন হাদিসের দ্বারা প্রমাণিত হয় আমিন জুড়ে বলার কথা কোনো হাদিসের দ্বারা প্রমাণিত হয় আমিন আসতে বলার কথা কাজেই এখন আপনি যদি হানাফি মজাবের অনুসারী হন আমিন কেমনে বলবেন আপনি যদি মালিকী মজাবের অনুসারী হন আমিন কেমনে বলবেন আপনি যদি সাফি অথবা হাম্বলি মজাবের অনুসারী হন জুড়ে বলবেন আমি বলেছি তুই সাফি এবং আমিন বললে সব আর হানাফি এবং মালিকিরা আসতে আমিন বললে সব সুতরাং হয়ে থাকলে এদের উদাহরণ হইল এদের উদাহরণ হইলো ওই রুগীর মত যে রুগী এক ডাক্তারের প্রেসক্রিপশন মতো খাই আর এক ডাক্তারের রুগী দেখিয়া মাঝে মাঝে সব জায়গায় যেমন দূরে আমিল খুঁলে তার নমাজের বারোটা বাসতে বাধ্য বাকি রইল যে সমস্ত মজাব মতে আমিল দূরে বললে সব হানাফি মজাব যায় আছে কিন্তু সব মজামতেই চার মজাব মতে আমিন জুড়ে বলাজ তবে জাহেজের একটা লাভ না সব কম না বেশি সেই একটা লাভ এটা নিয়ে এত ঝগড়া করবা কেন কোন হানাফি মজাবিরাও যদি আমিন জুড়ে বলে ফেলে হঠাৎ প্রশ্ন হলো এখানে যে তুমি মজাবের অনুসারীদের দেখে দেখে তাদের কথা শুনে শুনে তুমি যদি জুড়ে আমিন বলো তাহলে বলো আবার তুমি তোমার মজাব কোনটা বর্তমান বিশ্বের টপ ের মুক্তিগণের মধ্যে পাকিস্তানের যারা যারা যে সমস্ত লোকে এক মশলা মত আর এক মশলা ওই মজাব মতো আমল করে এদের দশাটা কি এদের দশাটা ওই লকমি মজাব মতে শরীরের কোন অঙ্গ থেকে রক্ত বের হলে ভেঙে যায় বিবি সইলে উদু বাঙে না আর সাফি মাজাব মত বিবিরে সইলে উদু বাঙ্গে রক্ত বেরিলে উদু ভাঙে না এখন একটা লোকে করছে কি যখন রক্ত বেরিলো তখন কয় এইটা আমি সাফি মজাবি আর ওইটা মানলেও হবে না তুমি আগে টার্গেট ঠিক করো তোমার ইমামকে সুতরাং যে সমস্ত মুসলমান ভাইয়েরা আমরা হানাফি মজাবের অনুসারী আমাদের জন্য অবশ্যই জরুরি যে আমরা ওই কিছু হানি মোজাব থেকে কিছু থেকে কিছু থেকে আমাদের ডাক্তারের ওষুধ তারা আমাদের ডাক্তারের ওষুধ খাইলে হবে না আর আমরা তাদের ডাক্তারের ওষুধ না প্রত্যেক রুগীর দল যার যার ডাক্তারের ওষুধ খাইবো কিনা দেখো এই জন্য হানফি মোজাবা কোনো কুন্দল হবে না রেশি হবে না দলাদলি হবে না জজ্র হবে না এবং উভয় দলে উভয় মধাবে সব পাওয়া যাবে আল্লাহ ফক্রাবুল আলামিন বিষয়গুলি আমাদেরকে যথাযথ এবং মুসলমান সমাজ সব মারো মাদ মাদনের আন্তরিকতার সাথে অনুগ্রহ করে বলবেন যারা আদৌ নামাজ নামাজে দাঁড়িয়ে হাত বাঁধে না নমাজে দাঁড়িয়ে হাত মুঠেই বাঁধে না তার বলতে হবে তুমি কোন মজাবি এবং কোন হাতিস মানো যারা নাত্তর চক্ষুদান দৃষ্টিতে উত্তর চক্ষুদান আমি বলে গেলাম যে আমি মরলে ভরে আমার চক্ষু ও মুখের জন্য হাসপাতালে দান করে দিয়ে গেলাম ইসলামী শরীয়ত বলে তুমি কার জিনিস কারে দান করলা বলতো জিনিস কার দান করছো ও কাকে বলেন আমাদের সমস্ত আল্লাহ আমাকে দিয়েছেন ব্যবহার করার জন্য আর দান দান করার জন্য নয় আমাকে আমার ব্যবহারের জন্য আরেকজনকে দান করার জন্য নয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গ একজনের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দান করতে পারে না যেহেতু সে নিজেই মালিকটা হয় তাকে দান করবে হ্যাঁ বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে শরীরের রক্ত শরীরের অঙ্গন শরীর রক্ত বের করে ফেললে বিক্রি করা যায় না দান করা যায় বুঝে থাকলে বলুন অঙ্গদান করা যায় না রক্তদান করা যায় রক্তদান করা যায় শরীয়তে এইটার অনুমতি আছে অঙ্গ দান করার অনুমতি নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী সমাধানগুলি স যথাযথভাবে দুদার এবং আমল করার পালন করার তভিদ্যান করুন